وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يُرُرسِ السَّم عَلَكُم مِذْرور وَيُْدِدكُمْ بِأَموَالِ وَبَنين وَيُْدِدكُمْ بِأَموَالُِ وَبَنينَ وَجَعََّكُمْ جََّثِ وَجَعََّكُم ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أتوارا ألم تروا كيف خلق الله ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وَجَعَلَ لَكُمْ مِنَ الْقَمَرِ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا وَاللَّهُ أَنبَتَكُم مِّنَ الْأَرْضِ نَبَاتًا مَّا يُرِيدُكُم فِيهِ سُبْحَانَهُ ثُمَّ يُعِيدُكُم, فيها ثم يعيدكم فيها ويخرجكم إِخْرَاجًا ও পাল كما قال عليه বল والسلام اللهم صل على محمد وعلى আলি محمد কমা حميد مجيد اللهم بارك على محمد وعلى মোহাম্মদ محمد كما بارك تعالى ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد بلغ الاولى بكمالي شفاك تجبي جماله حسنت جميع صالح সো অলি আলিহ্ন হসনত জমে সারি সালো আলি আলি কে কাব দিয়ারে মদিনা পলগন ওলা কমালি কশব জমি শ্রীপুরী মাম কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মহাতি দে মাহবিলের মহতার সভাপতি মাহবিলের প্রধান অতিথি আল্লাহ জাল্লাহ শাহ দরবারে আলী শাহ শকর আল্লাহ জাল্লাহ শাহনু আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরপতি জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তালা আসার বসান্ত অভিযান করেছেন এজন্য সকল গুজার হয়ে শুক্রিয়া আদায় করি সকলে পরিিয়াল আহমদুলিল্লাহ ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত মাহফিল মাহফিলটার আয়োজক ওলামা হজরতরা মাহবিল আয়োজন করেছে ওলামা এক উদ্যোগটা আল্লাহ কবল মঞ্জুর করে নিক আপনারা বলেন এমন একটা বরপতি মজলিস যে বরপতি মজলিশের আয়োজন ওলামা হজরত উপস্থিত হইছেন ওলামা হজরতরা এবং আলোচনা হবে কোরআন হাজি আল্লা আল্লাহ রসুলের এই সকল সম্পর্কে মজরিস আলম নবী বলেন যারা এই সকল মজরিসে ওক্ত ব্যয় করবে সময় দিবে সামিল হবে তাদেরকে মাগ ফেরাত দান করা হবে আমাদের জীবনে সবচেয়ে বেশি জরুরত এখন মাগ ফেরাতের গুণাহের আধিক্যের কারণে मालिक नाराजी गिया से। जो ना महन तहमत सारा दुनियाव्यापी मुसलमान एर्बलता एट दोष ये मुसलमान देर मुसलमाना গুনা করে কিন্তু মা ফেরাত নেয় না আর আগের জমানার মুসলমানদের গুণ ছিল এটা তাদের জীবনেও গুনা হইত কিন্তু তারা আল্লাহ থেকে মা গ্রহণ করত যখন মাঘ ফেরাত গ্রহণ করত আল্লাহ তালা তাদের পিছনের গুনা মাফ করে দিতেন শুধু গুণা মাফ করতেন না গুনা নেগ দিয়ে পাল্টাও দিতেন কবিরা গোনা করার পরেও আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার মাটির উপরে জান্নাতের খোঁজখবর দিতেন একশো খুনের আসামি কেউ আল্লাহ তালা মাফ করে দিচ্ছেন যখন বান্দা মা ফেরার চেয়েছে কামনা করেছে তার যখন ভয় এসেছে যে আমি সহ। মালিকের দরবারে হাজিরা দেওয়ার যোগ্যতা করে না কিন্তু তার চাহিদা হইতে হয়েছে তার এই বুঝ আসা লাগছে তার জীবনে অনেক গোনা আছে এই বুঝ তার হয়েছে সে মাঘ ফেরাত আমাদের জীবনেই এই নাই যে আমাদের কতটুকু গুণা হইছে। এ কারণে আমরা মাঘ ফেরাতের জন্য কোন পেরেশানি আমাদের নাই কোনো আমাদের নেই যেই বান্দার ভেতরে পবিত্র হওয়ার পেরেশানি পাওয়া যাবে আল্লাহ তালা তাকে পবিত্র করে দেবে এই জন্যে আল্লাহতালা কোরআন মজিদে আদেশ করছেন পবিত্র হওয়ার জন্য আমার কাছে সরকারের তো আনী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম মাঘরাতের তরিকা শিখাইছেন মাধ্যমে খালিশ থেকে দূরে থাকো কেন তহবা কর আমি নবীও তো প্রতিদিন একশত বার করে তহবা করি আল্লাহ রসুল নিজে একশো বার করে প্রতিদিন তহবা করেছেন মা ফেরাতের আশা এটার মানে এই নয় যে নবীদের গুণা ছিল কোন পয়গম্বরের জীবনে গুণা নাই তারপরেও পয়গম্বর প্রতিদিন একশো বার তা কেন করলেন উম্মতের গুণা মাপ করার তালিম আলিম দিলেন মাপ নেয়ার তরিকার তা আলিম দিলেন পয়গম্বরের গুণা নাই উম্মতের গুণা আছে উম্মতের গুণা হয়ে গেলে উম্মতি কি করবে এজন্যে সরকারে সরকার এত আলম নবী তহবার মাধ্যমে গুনার থেকে পবিত্র হওয়ার তালিম শিখাইছেন শত বার করে তহবা আমরা প্রতিদিন হাজার বার গুণা করি একবার তহবা করি না তো যে জায়গায় গেলে তহবা হবে গুণা মাফ হবে ওই জায়গায় তো যায় না যেখানে গোনা হবে ওইখানেই আকর্ষণ বেশি আছে যেখানে মাপ হবে তবা হবে মা ফেরাত পাওয়া যাবে ওইদিকে যাই না তো অথচ আল্লাহ তালা যেখানে মা ফেরাত পাওয়া যাবে সেখানে প্রতিযোগিতা করে করে যেতে বসে আল্লাহ তালা কালামে মাঝে ইদে বলেন ও সারে ও ইলাম মা গিরতিমেরব্বিকুম ও সারে ও ইলাম মা গিরতিম মের রব্বিকুম মালিকের কাছ থেকে দুটি জিনিস নিতে পারো মা আসমান জমিনের আয়তনের সমান জান্নাত যেটা আল্লাহ বানাইছেন বান্দার জন্য। এই দুই জিনিসের জন্য প্রতিযোগিতা করলেও আল্লাহ মা অথচ এটা মুমিনের জবরদস্ত একটা গুণ যে মৌমিন মাঘেরাত এবং কাজের প্রতিযোগিতা করবে কার চেইতে বেশি করতে পারে এই প্রতিযোগিতা করুন সাহাবিরা করেছেন কে কার চাইতে বেশি ইবাদত করতে পারে ভালো কাজ করতে পারে কে কার আগে আল্লাহর জান্নাতে যেতে পারে একে অপরকে মাধ্যমে মানসিকতা রাখছেন আমি ভালো কাজ করে অমুককে হারায় দিব এই মানসিকতা রাখছেন আমাদের মানসিকতা হলো আমরা গুনার কাজে একে অপরকে হার মানাবো তোর পাহাড়ে যে জিজ্ঞাসা করতেছেন আয় মালিক আপনি কই থাকেন কোথায় গেলে আপনাকে সহজে পাওয়া যাবে আমি তোর পাহাড়ে আসি कथा ठिकाना किनते चाह आल्ला हाकििमहम्मद थानवी वर्णना करें आल्ला मुसांदर दिलर भर সুন্দর দিলের কাছে যাবা আমার প্রেমে ভাঙা দিল আমার ভয়ে ভীতু দিল এরকম অন্তরের মধ্যে আমি নিজে থাকি সেখানে যাবে তো আমাকে পেয়ে যাবে আমাদের দিলের ভিতরে কি এরকম সুন্দর অবস্থা আছে এখন আমাদের দিলের এই সুন্দর হালত নাই দিলের হালত সুন্দর কেমনে হবে হাকিম লোকমান আলিমিসালাম जल्लाह तलाज्ञानी चार्ट जिन पे चार गुण जो कारो दिले भरे पावा दिल आल्ला पसंद दिल आल्ला के পবিত্র দিলওয়ালা বলে ডাক দিয়ে আল্লাহ লোকমান আসমানি কিতাবের গবেষণার নির্যাত বলতেছেন চারটা কথা চারটা গুণ যে দিলের ভিতরে থাকবে ওই দিলটা আল্লাহর পছন্দের দিল আর কোন দিল যা দিলের ভিতরে যে মুমিনের দিলে চারটি হালত থাকবে চারশো আসমান এই কিতাব থেকে চারটা কথা বের করছেন হাকিম লোক দুইটা জিনির যে দিল সময় স্মরণ রাখবে আর দুইটা জিনিস যেই দিল সব সময় বুঝে থাকবে আল্লাহ আল্লাহতালা তার দিলের ভিতরে থাকবে যে দুইটা জিনিস স্মরণ রাখবে দুইটা জিনিস হইল সব সময় দিলের মধ্যে আল্লাহর স্মরণ রাখবে দিক্র রব্বিহি সে তার মালিকের স্মরণ সব সময় তার কলবের ভিতরে রাখবে আল্লাহ স্মরণ সব সময় দিলের ভিতরে থাকবে জাগ্রত অথবা ঘুমন্ত জলের সকল জায়গায় মানুষ সব সময় মালিকের স্মরণ দিলের ভিতরে রাখবে একটা সেকেন্ড মালিকের স্মরণ তিল থেকে সরাই দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ ওইখানে বলতেছেন হেমানদারেরা তোমরা আমার নামের জিকির সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এত জিকির দিবা দিয়া করলে কথা কবে কোন সময় এই জিকিরের তর্জমা করেছেন আমাদের বুজুর্গরা इे कल सब समय मालिक के दिल भेतरे डाल मालिक जदि दिल्ल मालिका तार चप मालिक तक तरह हाथ मालिका तरह मालिक खदम बाढ़ মালিকের স্মরণ দিলের ভিতরে সবসময় থাকতে হবে হাকিম লোকমান বলে দুইটা জিনিস স্মরণ রাখবি একটা হল আল্লাহ রেকারিমকে সব সময় দিলের মধ্যে স্মরণে রাখবি সব সময় কাকে স্মরণ রাখতে হবে মালিক কে সকলের মালিক কে আমাদের মালিকের নাম কি দরে বলেন মালিকের নাম मृत्युरण रखी सरण सरण राखबे दूटा जिनि आल्लाखबे मृत्यु के सरण रखे आल्लाखबे से आल्ला उल्टा कम करबे ना मृत्युर सरण राष्ट्रा मो सरणे जेको समय तार्लाहे कि फिक्रुल्लाह आल्लावर फिकिर एसे दुईटा जिन जदि कार दिले फिकिर आल्ला पाया जाए এই জন্যে দিলে শুধু আল্লাহ পাওয়ার ফিকির আল্লাহ আল্লাহ পাওয়ার ফিকির আর গুনাগার যারা তাদের দিলের ভিতরে পাওয়ার ফিকির ফিকর দুনিয়া আজরা তের নেই দুনিয়ার ফিকির আর আল্লা আল্লাহ দিলের ভিতরে আল্লাহর ফিকির মাওলা পাওয়ার ফিকির জুতো মেরা তুসব মেরা ফলক মে জ মে যে তো মে তো সব মে ফলক মে জেলা আগর এক তো নে মে তো কই সহ নহে আগর আল্লাহর ফিকির একজনের ভেতরে আসবে দুইটা জিনিস স্মরণ করল আল্লাহ স্মরণ সর্বদা মৌতের স্মরণ সর্বদা দুই স্মরণের মাধ্যমে ফিকরে ফিকিরে আল্লাহ আল্লাহকে পাওয়ার ফিকির তার দিলের ভিতরে ঢুকে যাবে যার ভেতরে আল্লাহর ফিকির ঢুকে গেল তার ভেতরেই আল্লাহ ঢুকে গেল তার দিলে এবার আসেন কে जोरे आवाजा जिनते जिन सब समय सरण राख भलो कलेटा भूला जाओ जदि तार खराब कर सरण राखे कारण भलो करलो तो भूला जाने मन भावी खराब और मानस नो भलो सरण कर तोरे खवी तुम्हें व्यवहार सब शेष कर गायन देर ए तर बड़ भाई ना लेखापड़ा शिखल तु कमारे भेदाल करो कर माध्यमे सब बर्बाद कर ল গলায় চলে গেছে এখন কেউ যদি তার ভালাই সকল কারে খায়ের হেফাজত করতে চায় সে যে কোন ভালো করেছে এটা সে ভুলে যাবে কি করবে আবার নতুন করে করতে হবে আর কেউ যদি মন্দ করে ওইটা কেউ ভুলে যাবে কেউ কারোর সাথে খারাপ আচরণ করেছে আমার সাথে কেউ খারাপ করেছে তো এটা বছর বছর স্মরণ রাখার দরকার নাই খারাপ চরণ করছে আসসালামাইকুম রহমতুল্লাহ আহ্লাহ আর যদি এটা স্মরণ রাখে সে যে জীবনে অপরাধ গুলো করেছে আল্লাহ তালা এটা স্মরণ রাখে আল্লাহ স্মরণ রাখা জানে না স্মরণ শক্তি কি আপনার স্মরণ শক্তি স্মরণ শক্তি নাই যার স্মরণ শক্তি নাই সে যদি কারো খারাপ আচরণ মনে রাখে বেজা কেউ মন্দ করলে ওটাকে কি যাবে নিজের ভালো কাজ ভুলে যাবে তার সাথে কেউ বন্ধ করলে ওইটাকে ভুলে যাবে খারাপ ব্যবহারটা তিন দিন স্মরণ রেখা নিজের ভাইয়ের সাথে কথোপকথন বন্ধ করে দেয় মুসলমান মুসলমান ভাই ভাই বিনা কারণে এবার তিন দিন কথা কয় না ছোট্ট থেকে ছোট্ট कारण तीन दिन तरफ दूर सरकार आल्लर रहमत से आल्लर बंदार ऊपर रहम कर जाना आसमान मालिकारहम भूले जाबादे जाबल हम और सरकार द्वारी बोलें তুমি যদি জমিনের কারোর উপরে রহম করো তো আসমানের মালিক এ জমিনের মালিক আল্লাহ আর মালিক তোমার উপরে রহম করবে আল্লাহ একেবার বলেন জোরে বলেন আল্লাহ বলেন পয়াগম্বর পোসা বলে আল্লাহর সহজ ঠিকানা বলে দেন আপনি আল্লাহ আপনার সহজ ঠিকানা বলেন আল্লাহ বললেন পবিত্র অন্তরে আমাকে খুঁজে পাব তোমার সামনে যত পবিত্র অন্তর ওইখানে আমি আসছি এটা আমার সহজ ঠিকানা পবিত্র ইয়াদ রাখবে আল্লাহর ইয়াদ রাখবে আল্লাহ স্মরণ মৌতের ইয়াদ রাখবে মৃত্যুর স্মরণ ভুলে যাবে নিজে ভালো করছে ভুলে যাবে তার সাথে কেউ মন্দ করেছে ভুলে ভুলে যায় তাইলে সে তার ভাইয়ের উপরে রহম করে ফেলবে জমিনের উপরে যে আছে তার উপরে তুমি রহম করো আসমানের উপরে যিনি আছে আল্লাহ তিনি তোমার উপরে রহম করবি আল্লাহরে বলেন আল্লাহ যদি এমন কারোর দিল হয় তো ওই দিলের মধ্যে তখন পাপের কথা খালি স্মরণ হবে আমি খারাপ আমার অনেক গুণা এই হাল ছেলে যখন এই তখন তার তানসিক হবে আর যার বিদাই আমি আফজাল অমুকে আমার থেকে নিম্নমানের আমি তার থেকে উন্নতমানে এই গুণগুলো ছিল সাহাবিদের তাও মানসিক হয়েছে আমাদের তো মানসিক হয় না আমরা গুণা শুধুটা কবরে যাই সাহাবির জীবনে কোনো... গুনা কোনো সাহাবি কবরে যায় নাই এটা জীবনে কোনো দিন গুণা করে নাই আর সাহাবিরা হলো মাহফুদ মিন্নারি জাহান্ন সাহাবিদের জীবনে গুণা হয়েছে কিন্তু আমরা তো আমাদের গুণা দেখি না আর একজনের গুণা দেখি ঝাঝর আছে না ঝাঝর সুইয়ের পিছনে ছিদ্র দেখে গের পিছনে আমরা হলো ওই আমাদের গায়ে অসংখ্য দোষ থাকার পরে আমরা নিজের দৌড় দেখি না গুনাও দেখতে হবে গুণা গুনা হয়েছে গায়ে গুনার ময়লা লেগে গেছে গুনার এ সাফ করে ফেলতে হবে যার গায়ে গুনার ময়লা থাকে आसमान मालिक नजर पड़े ना चोर सामान्य मईलाजर भाई चोर को एक भाई भाईर दिखे तक कथा बोले आगे तुम्हारे चोख साफ करो तरह चेहर तक पिता तारतान की घृणा कर সন্তানের গায়ে পায়খানা আছে না পায়খানা গায়ে লেগে থাকে যে না। আল্লাহ তালার রহমতের হাত রহমতের কোলে ওই বান্দাটাকে নাপাক বান্দাকে উঠায় নাপাক বান্দাকে আল্লাহ কোলে উঠায় না মানব জীবনে একটা শ্রেষ্ঠ কামাই হইল মা কামাই নিজেরা মাখেরাত মা জানা থাকে নিয়ে ফেলে আসমানের জমিনের হার জায়গার বারাকাত দিয়ে তাকে আল্লাহ ভরপুর করে দিবি ভরপুর করে দিবি মাখেরাত হাসান বসি রহমতুল্লাহ বৈশাখ এক লোক আসছে বলে হজরত আমার কুয়ার পানি শুকা গেছে মিষ্টি পানি কুয়ার পানি মিষ্টি পানি শুধু আমি পান করি তা নয় আমার এলাকার সবাই আমার কুয়ার পানি পান করে অবা হাসান কি করতে পারি হাসান বসে বললেন তুমি তাকো এলাকাবাসীকে তাক করতে বলো গুনাহের কারণে পানিতে কমতে এসেছি মালিকের কাছে গুণার থেকে শুরু করে দাও মালিক খুশি হইলি পানি নিয়ে গেছেন তিনি ও আল্লাহ জোয়ার দেয় আল্লাহ ভাটা দেয় আল্লাহ তুমি আল্লাহর কাছে চাও তো আল্লাহ তালা তোমাকে দান করবে। মুনাফেক যদি চায় তাকেও দেন মুর যদি চায় তাকেও দেন ফেরও চায় আল্লাহ নীলদের পানিটা আমার অনুগত করে দেন ঠিক আছে চাইছিলি একটা জিনিসই চাইছাত দিয়ে দিলাম যা অনেক পানি কমে বারে নমরুদ কয়ে আল্লাহ বাদশাহী দিয়ে দেন জান্নাতের বাদশাহী তো চাইলি না সরুডাই তো চাইছ দুনিয়ারটা যা দিলাম নিজ সাদুদার দাবিদার হয়েছে আল্লাহর কাছে চাই আল্লাহ তালা কয়টা দিয়ে দিলাম হাকিম্মদাহ বর্ণনা করছে বানরের উপদ্রব বানর মারা অভিযান চালু হয়েছে এক এলাকায় আপনাদের বর্মিতে বানর আছেন কথা বানরের এলাকা বানরের উপর উপদ্রব খুব বেশি এলাকার মন্ত্রী সবাই মিলা প্ল্যান করলো যে বানর মেরে ফেলা দ্বারা নষ্ট করে বসল নষ্ট করে বাচ্চা লোয়া যায় মায়ের দৌড় করে রেজাল মেরে ফেল কেমনে মেরে ফেলব গোটা যে জঙ্গলে ওরা থাকে জঙ্গলটাতেই পেট্রোল ডালতে থাকো আর আগুন জ্বালাই থাকো তেলের আগুন ধরাছে যখন চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে তো বানর তো সব যে জায়গায় ছিল সব এরকম আপনারা জ্বলছেন ওরা জঙ্গলের মাঝখানে ওরকম গেছে আগন জ্বলতে জ্বলতে জ্বলতে জ্বলতে জ্বলতে জ্বলতে যাইতে যাইতে বানরের কাছাকাছি চলে গেছে বানর জমা হয়ে রয়েছে আগুন কাছাকাছি আছে একটু পরে আগুনে বানর রে ধরবে সর্দার বানর সামনের তো হাত আসমানের দিকে উঠায় হাউমাহ কান্না শুরু করে দিছে হাকিম মোহাম্মদ থানবি বলে বানর যখন হাত উঠায় কান্না শুরু করছে তার মানে আল্লাহ তোমার মা গুলোদেরকে আর কষ্ট দিব না আকি মোহাম্মদ থানি বলে বানর যখন দুই হাত তুই হাত তুলে আসমানের দিকে আকাশ থেকে মসুর ধারে বৃষ্টি ঢেলে দিতে আর তিনি করে নাই আগা চালাই ছিলাম বৃষ্টির পানি সব ঢেকেছি যে বানরের কথা আল্লাহ শুনে তাদের আর মায়ের আপনি বুঝা মাপ চাইবেন দিব না এটা এটা কথা আমার গুণা আছে আমি বুঝা মাপ চামো দিবে না মাপ কথা না দিবে পানি চাইলে পানি দান করবে হাসান বস্রী বলে তুমি তাক আহালকে তাক করতে বলো সকলকে তো বলো সবাই মিলে তোমার শুরু করেছে এখানে যে ওই একই হাসান আর বলে তুমি করো ইস্তফার করো তাক এ লোকটা চলে গেলে আর একজনের আগমন হয় সে বলে হাসান আমার ফসল গুলো আগুন দিয়ে মালগুলো পুড়ে গেছে ফসল পুড়ে গেছে কি করতে পারি হারানো মাল কেমন করে আমি পাইতে পারি হাসান বসে তাকেও বললেন তব করো সবাইকে তোর শবকদান করলেন সকলকে শুধুই মাত্র তহবার মাধ্যমে মা নেওয়ার সবক দিয়ে দিলেন এবার মাধ্যমে কি এত সমস্যার সমাধান হয় নাকি হাসান বসির সাথে সাথে সৌরায় নোহের এই আয়াতগুলো বললেন হ্যাঁ তহবার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যায় আল্লাহ তালা নিজে তার বান্দা বলেন বান্দা হে তুমি তৌবা করুস্তা রা কুমিন আল্লাহালা বলেন আমি আমার বান্দাদের কি বলেছি বান্দারা তোমরা তোবা করো ইস্তের ফার করো তাকলে করে কি ফায়দা হবে তোমাকে মাফের দান করা হবে গুণা যা সব আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তহবার মাধ্যমে গুণা মাফ হয়ে যায় আল্লাহ আল্লাহ আসমান থেকে বর্ষণ করবো পানি বর্ষণ করবো আসমানের বৃষ্টি দান করবো আসমানের নিয়ামত তোমাদের উপরে বর্ষণ করা হবে মাধ্যমে আকাশের নিয়ামত পাওয়া যায় তওবার মাধ্যমে আসমানের পানি পাওয়া যায় এই কারণে কখনো যদি গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন তারা ডাক দেওয়া হয় তার মানে আও এলাকার ভাই আমাদের গুনার কারণে আসমানের বৃষ্টি আসমানের মালিক বন্ধ করে দিয়েছে সবে মিলে গুণার থেকে খালে দিলে তহবা করলে আসমানের মালিক বৃষ্টি দিয়ে দিবি সবাই মিলা দেয়া যদি এস্তেস্ত তার নামাজ করে মালিকের কাছে নত হয়ে যায় নত হইতে দেরি হয় শুকনো জামা ভিজায়া ঘরে ফিরাইতে মাল দিয়ে সহযোগিতা করবে মাল দিয়ে সহযোগিতা করবেন আল্লাহ তারা তো করলে রিজকে বরকত দিবেন আলো আউ্লা দিয়ে সহযোগিতা করবেন যার সন্তান নাই তার সন্তান দান করবেন মাধ্যমে যার সন্তান কথা শুনে না তার সন্তান আমাদের কাছে তাবিজ নেওয়ার কথা শুনে না একটা তাবিজ দিয়ে দেন আপনার সন্তানকে সুপথে উঠানোর দায়িত্ব আল্লাহ নিজে নেবেন তওবার মাধ্যমে তাবিজ দিয়ে ছেলে কথা শোনান যায় না ছেলে সন্তানকে আসমানের মালিকের কাছে কবুল করাই হয়। আর কখন কবুল করবে গুণার থেকে তুললে বিয়ে কুম জন্নাজ আনহার অনহার মাত্রতা নয় তবাকারি বান্দার জন্য আল্লাহ জান্নাত রেডি করে জান্নাত তার জন্য আল্লাহ তালা প্রস্তুত করে রেডি করা প্রস্তুত করে রাখি না আল্লাহ তালা তার জন্য নহরে সজ্জিত জান্নাত রেডি করে দেবে তাকারিকে মালিক পছন্দ করি তমে আসমানের দ্বার খুলে তহবার মাধ্যমে জমিনের বরফত আসে আমাদের জমিনের উপরে বরকত বন্ধ হয়ে গেছে আসমানের বরকত বন্ধ হয়ে গেছে কারণ হলো আমাদের পাপের কারণে আসমানের বরকতের দ্বার গুলো এগুলো বন্ধ হয়ে গেছে মালিকের কাছে তহবা মালিকের কাছে নত হয়ে যেতে হবে মালিক বলে আমার কাছে তহবা করবি না কেন আমি কি ছোট নাকি দেখোস না কত করো আসমান আমি বানিয়েছি একটা দুইটা না সাতটা সাতটা বানাইছি আমার কাছে তোর মত 3.5 আটের শুন হইতো অসুবিধা দেনে আলম তারা কাইফা খলাক আল্লাহু সবআ সামাওয়াতি ওয়তবাকো ওয়াজাল আল কমার ফিহিন নুরু ওয়াজাল আল কমার ফিহিন নুরু ওয়াজাল তাকে আমার কুদ্র চিনতে পারে আকাশের দিনের বেলায় সূর্যের আলো সেট করছি দেখতে পারছি না তো হাজার পরের বাল্ব নাকি কত সুন্দর করে সেট করছে রাতের বেলায় মিষ্টি আলোর জন্য তবোর জন্য মাটির থেকে আমি কত কিছু বাইর করি তোরা মাটির মধ্যে এক সময় মিশে থাকবি কিন্তু মাটির ভিতর থেকে কিন্তু আমি তোদের বাইর করব। বাইর করে কিন্তু আমার আদালতে তোদের আমি হাজির করব। ওই দিন যদি গুণা সহকারে আমার কাছে আসলে বিপদে পড়ে যাবি আর যদি গুণার থেকে মুক্ত হইয়া তো সব গুণা মাপ করে পাক হয়ে দাঁড়াইতে পারে তোর জন্য খুলে দিব আমার কাছে না তো অসুবিধা কি আমি কি ছোট আসমান আমি বানাইছি সূর্য আমি বানাইছি সূর্য কত বড় आविष्कार मालिक कत बड़ तालिकर ना कि मालिक की छोट मालिक तो छोट नयिक बड़ कत बड़ो আমাদের নজরে আমাদের হাতের কাছে নাই এত বড় মালিক এই মালিকের কাছে বান্ধায় একটু নত হয়ে বলবে আল্লাহ আমি নত হয়ে গেছি চাই। যখন চাবি তখন হর হর হস্তর আছে হস্ত গর কাবু গুবরু বুতপুরুষ্ গরকা বিস্তি বাজু ঈ দরগ হে ঈ দর্গ হে মা দর্গ হে নৌমি দিন সদার আগর তো বা শিক বাজ আদার আগর प चाऊर खूब बड़ा তোমাদের সকলের গুণা দুনিয়ার মাটিতে যেমন পিতার দোষ যদি সন্তান দেখতো আব্বা বলে ডাক দিত না মায়ের দোষ যদি ছেলে মেয়ে দেখত বলে ডাক দিত না এই দোষ সবগুলোকে সত্যার ওই ও বের বিরাট বড় চাদলও দিয়া আসমানের মালিকের সব টাইগার আছে আবার নিজের নাম গফ্ফার রেখেছে নাম গারু রাকুমার ইরুস উম দিদ কুম বি গফার মালিক সব মাঝা নহরেশ সবজি তো জন্নতের ভিতরে লুটে দেবে কেউ ধর দেখা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর করলে পরে জিন্দগির স্বপ্ন আল্লাহ গোবন করে রাখবি হাসরের মানে প্রকাশ করবে না তুই কত গুণা করেছিস পাহাড় সমান হয়েছে রহমাত সব গুণা ক্ষমা করার যোগ্যতা আমি আল্লাহ সব মাফ করে দিব কেউ এসে বলে সরকার আমি খুনি খুন করেছি বলে। কালেমা পড়া করো সেনা করেছি কেউ এসে আল্লাহ নবী কে বলতে আল্লাহ নবী আমার আল্লাহ মাফ করবে না কারণ কি নিজের হাতে নিজের সন্তান দর্শন করেছি নিজের সন্তানকে জীবন্ত কবর দিয়েছি एक दुटा ना अनेक ग दफा से कन्ना जीवित मटी सरकार कैक बस देखी सतान बड़ा अब्बा डाकान बाबा के एक ग्लस पानी आगे जाने মা পিতার খেদমত শিখাইছে যেন খেদমতে বাপ সব বুঝে যায় বাবায় কত সন্তান কন্যা মারল যে সন্তান করবে না। গো আমি আমার পাশ ওই কন্যাটাকে যে কন্যা আমাকে পানি খাওয়াইছে আমার গালে চুম্বন করেছে সরকার গো নিজের হাতে খেলার বাহানা দিয়ে সন্তানটাকে আমি নিজের হাতে আমি গর্ত করেছিলাম পাহাড়ি মাটি গর্ত করতেছিলাম গায়ের ঘামগুলো গড়ায় গড়ায় পড়তে কন্যা আমার নিজের জামার আঁচল দিয়া আমার ঘামগুলো গুলো নিছে নিতেছিল দাঁড়ির উপরের ময়লা নিজের হাতে সাফ করতেছিল আর বলতেছিল বাবা खेलते थका निजे बाकी मा डे आई देखा जा सुंदर गर्त सरकार कन्या ही दाड़ा गली এই কন্যাটা আদরের হাতে আমার দানির ময়লার কন্যার গলার মধ্যে চাক আর পাথর গুলা নিচের দিকে ফেলতেছিলাম জোরে জোরে মারতেছিলাম পাথরের আঘাত কন্যা বলেছিল বাবা জীবনে আব্বা বলে তোমাকে এক টাকা দিব না सरकार कन्ार बेचे थार स्ीनता कत बड़ जालेम यो जालेमे क्षम से ना कि सरकार दबी बोली তোমার জোলম যত বড় গফার মালিকের ক্ষমা তার চেয়ে অনেক বড় আর অনেক অনেক বড়। মালিক ক্ষমা করে দিবে ক্ষমা করে দিবে বুঝার কারণে রিজিক বন্ধ হয়ে গেছে রিজিক আবার চালু করে দিবে বনি লোক ছিল গাবি পালতো গরুর লালন পালন করত। গরুর পায়ে পা জামা পড়াইতো गाये, गाये फुजूल एक छिलो मा पंचार मालिक के खुशी कर आकाशे खाना जमीन बस खाई आकाश थे खबर तर चले आसत एकदा गुरु गोष्त गुना खाई मन चायनाथ पंचाश बस खाईते खाना खाई खाईते कैम जन लागे मैं कत भूल फिलल सतान भूल कर लो পিয়াজ দিয়ে দুনিয়ার খানা দুনিয়ার খানা পছন্দ করেছে মা কয়ে কেমনে কেমনে কয় এ বন্ধ করে দিয়ে একটু চলে যাই বাজারে যাই কাজ করি बजार उपन कर एक गाभर गोस्तु कानी तुम रान दीबा खाम मैं सन्तान जाना क्या दुनिया खाना क्या दुनिया खाना नजर फल आसमान मालिके तो राग कर फिर आगे जमानार मानुष छोट छोट गुणा कर ले आसमान मालिक राग कर फिलत মিথ্যা কথা বলছে জিব্বাটা জুইলা করতো না। চোখ দিয়ে গুণা করেছে চোখের মধ্যে রক্ত জমাট বেঁধে যাইতো হাতের দ্বারা গুণা করেছে হাত অচল হয়ে জেনাবে বিচার করেছে তো জমিনের ওপরে পাথর হয়ে যাইতো পাথর বানাই দিত আল্লাহ নগদ আজাব উম্মতে মোহাম্মদ কিন্তু এমন নগদ কোনো আজাব আল্লাহ তারা দেয় না কত গুনা করতেছে সব দায় রাখছে গুণাগাররা মনে করে আমি টাকাওয়ালা তো টাকার পরে আমি রাজনীতি করি পরে আমার না ভাগ্য বালদ সরকারে এত আলমের উন্মত হয়েছেন হাবিব্লাহর উন্মত হওয়ার কারণে সত্তার ওই চাদর দিয়ে ডায় রাখি। যে আমার দোস্তের উন্মত গোলার দূর ডাইকে রাখি তার গুণাগুলো কি উলাইকা ইউবাদিম হাসান গুনাকে দ্বারা পরিবর্তন করে আমল নামায় উঠাই সরকার বলি এমন বানায়া দিব আল্লাহ কত দয়া তার হাবিবের উন্মতের জন্য কিন্তু ওই যে সন্তান জান্নাতের খানা বাদ দিয়ে খালি দুনিয়ার উপরে নজরটা ফলাইছে মা কয় সন্তান কি করলি আকাশের খানা বন্ধ করে ফেলিলি পরের থেকে আকাশের জন্য মানুষ বুজুগ মানুষ কিন্তু তোমার জান্নাতের খানা বন্ধ হয়েছে নিশ্চয়ই তুমি কবিরে গুণা করছ মানুষ আমরা ঘরে কাজে নিয়া ঘর বরবাদ করতে রাজি না ফাঁকে মার কাছে এসে বলে মা গো খালি আকাশ বন্ধ হয় নাই মা জমিনও বন্ধ হয়ে গেছে মার কাছে এসে বলে মারে আসমানের বাড়িকে খালি আসমান বন্ধ করে নাই গুনার কারণে জমিনের রিজিক বন্ধ হয়ে গেছে কেউ কামে লয় না কেউ কাজে লয় না সন্তান মা এমন কোন চাবি আসছে নি গো মা যে চাবির দ্বারা আসমান খোলা যায় এমন কোন চাবির দ্বারা আকাশের বন্ধ দার খুলে বেলা যায় রহমতের দরজা যেটা বন্ধ হয়েছে আবার আনন্দ যায় কেমনি মায় কয়ে সন্তান একটা চাবি আছি যে চাবিটা আসমানের বন্ধ দার খুলে ওটা হল তোর চাবি তালা লাগছে চোখের পানি পেলে কান্দছে চোখের পানিতে জমিন ভিজতেছে মাথা তুলে না মাথা তুলে না আরে খালি আস্তি যাব এতটুকুর না আমরা তো মনে করি করতে হয় দিল থেকে যখন তোর সেজদা দিয়ে দিছে আসমানের মালিক আবার খানা দিছে মাপ করে দিছে শুধু খানা পাঠায় নাই শুধু খানা পাঠায় নাই গাভি কয় ওই যুবক তুই মাথা তো তোর তাক কবলে গেছে তোর আকাশের খানা তো আসতেছে আসতেছে তো আর জমিনের খানা মাল না দিছে তুই না গাবির গোষ্ঠ বোনা খাইতে চাই সরি তোর দাঁড়ায় আমি হালাল তোর সম্পদ মায়ের কুদরতি এলাকি দেরি করতে নাই জব করে বলা সকাল বেলায় গাভীর মালিক বের হয়ে গেছে রাতের বেলায় হইলেন হজরত দাউদ আলাইসালাম দাউদ আলহিসের কাছে যায় গাভীর মালিক বিচার দিছি হজরত সে আমার গাভী বিচার চাই পয়াকম্বর বাদী বিবাদী দুজনকে দাঁড় করাই দিছি কেন তার গাভি খাইছো কয়ে গেছি যেহেতু প্রকাশ পেয়েছে আর কোনো প্রশ্ন করো চলে যাও গাভীর মালিক কয় গাজা করি তার না গাভি আবার কথা কয়। বিচার মানি না কথা বলতে পারে না গাবি কথা বলতে পারে কিনা জ্বরে বলেন পারে আপনার লোক না যদি আল্লাহ বলাই তাহলে বলতে পারে কাদেরে কুদুরতারি হারছে কাদেরে কুদুরত দারি হারছে খাহি আ কুনি মর দ্বারা তু জান বক্তি জিন্দারা বি তু জান মোর জিন্দার আবি জাকনি কিনা করতে পারেন তিনি তিনি গাভী কেও কথা বলাইতে পারেন তো তাকে যখন সালাম দেওয়াইতে পারেন গাভীরেও কথা বলাইতে পারেন কখনো কখনো করেন বাঘে কেউ কথা বলাইতে পারেন তো ঠাকুর মার গল্প না হাদিসের কিতাবের গল্প বাগে কথা কয় যুবক ভাই তুমি মনে করো না ঠাকুর মার জুর গল্পের এই ছাগল আমার লেগে তো হালাল আমার লেগে কোনো শরীয়ত আছে কথা বলামে চান্দা করে কথাটা ছাগল এবার এই যুবক চিৎচার দিয়েছি আশ্চর্য খবর বাঘ কথা বলতেছে কোনটা দেখো সারা দুনিয়া মূর্তির গুলামি করতেছে আর চত্বরে রব্বের জলে কদমের উপরে সাত দেয়া দেয়া কাঁদতেছে একজনই আছে আল্লাহর কদমে মোহাম্মদুল রসুল যা তাড়াতাড়ি গাভি আবার কথা কয় হ্যাঁ গাভি কথা কয় না মানি না বিচার মানি না চলে গেছে জিব্রাহ আলহিস পয়াকম্বরের কানে আইসা বলে আজকে গাবি কথা কয় এটা বিশ্বাস করে নাই কালকে আবার বিচার ডাকতেন হাত পা কথা বলবি কথা বলবো হাত পাড়ে পারে কিনা না হাত পা কথা বলবি পরের দিন পয়াকম্বর আবার বিচার ডাকলেন বাদি বিবাদী আসছে জিব্রাইল আইসা কানে শিখায় দেয় পয়াকম্বরের পয়াকম্বর জিগান সে একটা গোলাম ছিল না তাই তুমি কি গুলাম ছিলেনা আগে হ্যাঁ আমি আগের থেকে মানুষের ইজ্জতের উপরে আঘাত করার লেগে নাকি এতক্ষণ পর্যন্ত আল্লাহ রেও সারে না এবার নবীরও ছাড়ে না আল্লাহ কথা বলাই তোমার এটাও বিশ্বাস করে না এবার নবীর উপরে আঘাত করেছে আমি সাক্ষী নিেন এই যুবকের বাপেরে খুন করছে এই যুবকের বাবার সব মাল দিয়ে সে বরিশে এ কারণে তো তার বাবার রেখে যাও মাল তার ফিরে গেছে এটা তার বাপের মাল হাত যখন কথা বলে সে সিদ্ধান্ত দিলেন সাবেত হয়ে গেছে হত্যাকারী যুবককে বললেন তুমি তোমার বাপের এস গ্রহণ করো বদলা গ্রহণ করো গান বাবার হত্যার বদলা না সে গুলাম ভয় মাইরা বড়লোক হয়েছিল এবার যুবক যখন মালের মালিক হয়ে গেছে যুবককে দাউত কয়েকম্বর বলে এই যুবক কি আমল করছিনি যে আমলের বড় হারানো মাল পর্যন্ত ফেরত পাইনি ফেরতাই দেয় তও বার বরকতে আল্লাহ তালা বান্দাকে আসমানের বরকত দান করে আমাদের তো হাত পাওয়ার কথা পায় না আল্লাহতালা এই উন্মতের জন্য জমিনের উপর এমন কোন আজাব রাখে নাই থেকে যদি করতে পারি তাহলে শুধু জমিন না আসমান জমিনের সকল বর্বতের দ্বার আল্লা তালা আবার খুলে দিবে। সুবাহ আল্লাহ পড়েন সুবাহ আল্লাহ পড়েন বাঁচা সম্ভব কারণ আগের জমানায় জমিনের উপরে হাত কথা কইছে আমাদেরকে জমিনে আল্লাহ অত কালিমা তার সাধু আর জুম বিশরের ময়দানে কিন্তু এই হাতপা কথা বলবে এই জমানে তালা লাগবে কি দ্বারায় পাক সাপ হবো হাতিয়ারটি হাতিয়ার কি আল্লাহ বলেন হাতিয়ার বলো খালিস হাতিয়ার কি জোরে বলেন হাতিয়ার কি আল্লাহ আমাদের সবাইকে খালেস্তান করেন ডাবু ডাব্লিউ ডাব্লিউ ডট এল এম ও